এবারে আমাদের সিসি শ্রী সপ্তম স্কন্দ শ্রী শ্রী নৃসিংহ ভগবান প্রহ্লাদ মহারাজের প্রসঙ্গ যে প্রসঙ্গ অতি সাবধানে আপনারা শুনবেন আপনাদের জীবনে যত বিঘ্ন বিপদ যা কিছু আছে আবার কোনটাকে বিপদভাবে কে জানে ভক্তি নেই এটাকে বিপদ ভাববে না আর ট্যাক্সের লোক আসবে এটাকে বিপদ ভাববে তখন আমার বিপদ নৃসিংহদেব তোমার মনে নেই একশো কুড়ি কেজি দুধের পরমাণ্ ভোগ দিয়েছিলাম তখন কোথায় ছিলে খেয়ে নিলে আজকে আমার ট্যাক্সের লোক এসেছে বাঁচাবে না তুমি এরকম করলে হবে না ভগবানকে ভগবান বুদ্ধিতে ভালোবাসতে হয় নৃসিংহদেবকে পরমান্ন খাইয়ে তার তাকে ঘুষ দিয়ে কিছু আদায় করব। এটা ভালো বুদ্ধি নয় এতে যে ভোগ দেবে তারও বুদ্ধি ভালো নয় আর যে বলবে তারও ভালো নয় যাই হোক এখানে এখানে সপ্তম স্কন্ধে হচ্ছে সপ্তম সেখানে বলছেন রাজা বলছেন বিভিন্ন রকম প্রশ্ন করলেন করার পরেতে কি করে ভগবান যুধিষ্ঠি এখানে বলছেন এইসব উত্তর দিচ্ছেন যে জ্ঞানের কিছু উপদেশ দিচ্ছেন যে ভগবান কার প্রতি কেমনভাবে প্রসন্ন হন নির্গুণ ভগবান সাধারণ লোককে বুঝতে পারে না আর যাদেরকে তিনি উদ্ধার করেন তাদেরকেও তিনি নিয়ে যান তাই কি না তাদেরকেও তো এই যে রাবণকে মেরেছিলেন আলটিমেটলি কি হলো শেষে তো চলে গেল ভগবানের দ্বারা যারা যান জগৎ থেকে তাদের তো আর অমঙ্গল হতে পারে না তো নারদজি মহারাজ বলেছেন দেখো কেনু পু পায়ে না মানবে শয়েদ নারজিবা বলছেন যুধিষ্ির মহারাজ বলছেন যে এখানে কি করে হতে পারে যুধিষ্ির মহাজ বলছেন আচ্ছা ভগবানের প্রতি বিদ্বেষ করলো বিদ্বেষের পরে এদের ভালো গতি কী করে হলো নারজি মহারাজ এর বিচার বলতে গিয়ে বলছেন দেখো রাজন ভগবান এমন একটা বস্তু যার প্রতি যদি বিদ্বেষ করেও তার প্রতি মনোনিবেশ করে স্টিল সেটা তার পক্ষে মঙ্গলজনক হয়ে যায় যদ্যপি আমরা আমাদের ভজনে কখনো মনে করব না রাবণ যেভাবে কৃষ্ণ রামের চিন্তা করেছিল কংস যেভাবে কৃষ্ণের এটা অনুকূল্য আনুকূল্যস্ব সংকল্প প্রাতিকূল্য বিবরজনক তাই তো আনুকূল্যে ন কৃষ্ণানুশীলনাম ভক্তির উত্তমা অনুকূল আর রাধারাণী তার আনুগত্য আমাদের এই গৌরীয় ভজনের সিক্রেসি क्यों एखे एक कथा बला भाव जदि भगवान चरणे मनोनिवेशा जाए तेरह मंगल ना पड़े ना भगवान एम एक्टा बस्तु भगवान तो का विवेष देखें ना से भगवान के नंदा करूक धिक्कार दिक मारते आसुक जा भगवान मनोनीश थे तेल तार अमंगल है ना और विशेषकर भगवान जदि विद्वेष है রাজন দেখো যখন কারোর প্রতি আপনাদের বিদ্বেষ হবে দেখবেন উঠতে বসতে খেতে ওর কথা মনে হবে ওটা নিতে হবে আমি দেখে নেব হয় না হয় না জড় জগতের লোক সেটা নারদজি বলছে দেখো রাজন বিদ্বেষভাবে যতটা একজনের সঙ্গে তোমার কনসেন্ট্রেশন হয় একজনের প্রতি মানে আপনি শত্রুতা করেছেন আপনার যার সঙ্গে শত্রুতা যে তার কথা আপনি চিন্তা করছেন আপনিও তার কথা কন্টিনিউয়াস চিন্তা করবেন কী করে ওকে ফাঁদে ফেলবো কী করে বিপদে ফেলবো এই সময় যে ওর যে একটা কনসেন্ট্রেশন হয় আপনার প্রতি কি করে ওই রকম মনোনিবেশ অন্য কিছু তো হয় না যে আপনাকে তীব্র অপমান করেছে আপনার অনেক অনিষ্ট করেছে আপনি না চাইলেও দেখবেন মনের মধ্যে খালি ওই চিন্তা না আসবে ও আমাকে ক্ষতি করেছে বেটা আমি দেখে নেব দাঁড়ান এই যে একটা অভিনিবেশ চলে আসে যদি এটা মায়ার অভিনিবেশ জগতে আপনার কেউ শত্রু নাই সে কথাটা উপনিষদ পরিষ্কার বলেছে জাসমিন সর্বাণী ভূতানি আত্মৈব অভূত বিজানত তত্র কোশো কো কমোহ একতম অনুপশ্যাত সমগ্র জগৎকে যদি দেখেন এখানে সব কৃষ্ণ এর ভেতরে সব পরমাত্মা বসে রয়েছে তখন কাকে মেয়ে ছেলে বলবে কাকে ব্যাটা ছেলে বলবে কাকে মারতে যাবে বলো পারবে ওই জন্য গুরুপাতকে একটা মশাকে মারতে নিষেধ করতেন একটা মশা মরাই মেরুনা না মেরু না মারবে না নিষেধ করতে তাদের ওই অনুভবটা হয়েছে যে সর্বভূতে তো ভগবান রয়েছে এই অনুভবটা ডাইরেক্ট তাদের হয়েছে সেই জন্য বাস্তবিক কেউ কাউর শত্রু নয় এগুলো কর্মফলে যে অবস্থাটা হয় তাতে মনে হয় আমার শত্রু ধুব মহারাজের মা তো এই শিক্ষায় দিয়েছিলেন না বাবা পূর্বজন্ম পূর্ব কর্মফলে যা ঘটনা ঘটে তুমি যে কর্ম করেছিলে সেটি তুমি ফেরত পাচ্ছ এটা তুমি শত্রু মনে করো না তারপরেতে একটা উদাহরণ দিচ্ছেন नारजी महाराज कीटह, पेशस्कृत रोध कुड्डायां तम अनुस्मरण संरम्भ जोगेन, बिन्दते, निंदते तत्वरूपतम तत्स्वरूपतम बोल पेशस्कट कीट, तो सरुपतं, तो सरुपतं। कीट कीटा, कीट आ कि कर देखो तई तेलपोका तेली पोका किट भ्रमण कर ভিত্তির অভ্যন্তরে তাকে প্রবেশ করে দিয়ে ওখানে ঘরটাকে বন্ধ করে দেয় আর ওর কাঁচ পোকা বলে এখানে তেলি পোকা বলে যাই তৈল পোকা এখন ও মাটি দিয়ে বুঝে দিলো আর ভেতরে ও আটকা পড়ে গেছে ওকে ধরে নিয়ে গিয়ে ওর ভেতর ফেলে দিয়েছে ও ধর ধরে ওকে যে ওখানে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে যে ফেলে দিয়েছে তাকে ও বাবা আমাকে ফেলে দিয়েছে যে ওকে নিয়ে গিয়ে ওই গর্তে টুকিয়ে দিয়েছে ওর চিন্তা করে আরে আমাকে এখানে আটকে দিল ওর চিন্তা করে করতে করতে দেখা যায় ওর ওই স্বরূপ প্রাপ্ত হয় বোঝা গেল কি বললাম হ্যাঁ কান্তির স্বরূপ এটা হয় কেশব কোসীমা বলেছেন কৃষ্ণের অঙ্গকান্তি সাদা হয়ে গেছে মানে সোনার বড় কেন কি ব্যাপার এটা ইমলি তলায় দর্শন করিছিলেন ইমলিতলাতে যমুনা তীরে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসে গৌর বর্ণ প্রকাট করেছি শখির ই তো দেখিনি কোনো দিন এটা কী বর্ণ তোমার বলে আমার নিত্য এটা এটা গৌর বর্ণ রাধাভাবে বিভাবিত হয়ে এরকম দেখালেন এটার মধ্যে রহস্য আছে ঠিক এখানে পোকাটার কথা যে বলা হলো ওই যে ঢুকিয়ে দিয়েছে গুটি পোকা তৈল্য পোকাকে ওর চিন্তা করতে করতে ও ওর স্বরূপতা ঠিক ওর রূপ ধারণ করলো এটা কি করে হয় তাহলে জড়জগতের ক্ষেত্রে যখন এ একটা পোকা পুরো অন্য জাতি তাকে নিয়ে গিয়ে ভেতরে ঢুকিয়ে দিল ওর চিন্তা করতে করতে ওর স্বরূপপ্রাপ্ত হল হ্যাঁ আমরা তো গেঁজাখুড়ি ভাবতাম যদি বলতাম উদ্ধবজি মহারাজ কৃষ্ণের কথা খুব জানা আছে আরে জড়োজগতে দেখেন এই একটা পোকা তাকে আটকে দিল সে তার স্বরূপপ্রাপ্ত হয়েছে আর তোমরা বিশ্বাস করছো না উদ্ধবজি মহারাজ বেঁচে থাকতে থাকতে তার শরীরে কৃষ্ণের স্বরূপপ্রাপ্ত হয়েছে কৃষ্ণের মতো রূপ দূর থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এটা কৃষ্ণ আসছে তাই কি না তালে এটা সম্ভব এখন এই সবস্থ কথা বলতে বলতে এখানে প্রসঙ্গ এলো সব সবসময় রাগ প্রচণ্ড তীব্র গর্জন করছেন আমার ভাইকে হরি মেরে ফেলেছে একবার না একবার তো সামনে পাবো হরির একেবারে পিন্ডি চটকাবো রেগে যাচ্ছেন হরি হরিকেও মারবে তো বলছেন তো ঠিক আছে হিরণ আমার ছোট ভাইটাকে মেরে ফেললো আমার আদরের ছোট ভাই হিরণ নাক্য হচ্ছে ভাই আমার ছোটো ভাই থেকে শেষ করে দিল আর দেখি কোন জায়গায় তো পাবো তারপর দেখবো এইভাবে ধীরে ধীরে তার ভেতরে ক্রোধ সঞ্চয় হচ্ছে এইভাবে তারা যে এই যে যদি এরকম ক্রোধের দ্বারা ভগবানের মনোনিবেশ থাকে তা চার জন্মে চলে আসবে আ। তিন জন্ম না তিন জন্ম তিন জন্মতে ফেরত আসবে আর যদি অনুকূলভাবে অনুশীলন করিস তোরা তাহলে সাত জন্ম পরে আমার কাছে আসতে হবে বলবো আমার দরকার নেই তাড়াতাড়ি আসতে হবে তো তিনজনের প্রতিকূলভাবেই হোক তাতে ভগবানের ইচ্ছাপূর্ণ হবে একটু লড়াইর ইচ্ছাও জাগে ভগবানের একটু রস এটাও হয়ে যাবে যাত্রার সঙ্গে তো করা যাবে না এইভাবে দেখা গেল যে রাবণ কুম্ভকর্ণ রূপে হয়েছিল তাদের জন্ম এখন তারপরে হলো কি হেরান হেরণ্যক শিবু আগে হয়েছিল তারপর রাবণ কুণ্যকর্ণ তারপরে আমরা দেখব শিশুপাল দন্তবর্গ এইভাবে তিন জন্মর পরে প্রতিকূলভাবে ভগবানকে দেখো আমরা দেখেছি ভগবানের কাছে তারা চলে যেতে পারে তার সেখানে এই কথাটার উত্তর দিতে গিয়ে বললেন যে দেখো বৈরণ বন্ধ তিব্রেন ধ্যানেন অচ্যুত আত্মতাম नीते हरे पुनर् पार्सन पुनः नित पुन हर पार्सन जगमतुर विष्णु पार्षद ये जय और विजय तरा भगवान तीव्र क्रोधर अभिनय कर लो अभिनया जाए वास्तव तो ना यम को तरा तीव्र क्रोधर एक भगवान प्रति मनोनिवेश होल चले गल एखने হিরণ্যাক্ষ ভাই সেই ভাইয়ের যে পত্নী আছে তারপর নিজের মা অর্থাৎ দ্বিতি এরা সব অত্যন্ত ছোটো ছেলে মারা গেছে দ্বিতির ছেলে মারা গেল হিরণ্যাক্ষ আর যে হিরণ্যাক্ষের যে পত্নী ছিল তারাও কাঁদতে আরম্ভ আমাদের চলে গেছে স্বামী তো সেখানে অসুর অসুরও স্বাস্থ্যের কথা বলে এখানে হিরণ্য হিরণ্যকশিবু একটা সুন্দর স্বাস্থ্যের উদাহরণ দিচ্ছেন উদাহরণ বলছেন হে অম্ব হে পুত্রবধূ কিসের জন্য এত শোক করছো বাবা দেখো অসুরও অসুরও স্বাস্থ্যের কথা বলে অসুর বেটা ও স্বাস্থ্যের কথা বলছে হে অম্ব হে মা হে পুত্রবধূ তোমাদের এত শোক কিসে জানো না এই জগতে অনিত্য সবই বলে আবার অসুরের ভাবটাকে রেখে দিয়েছে ফুল বলছে বলে শোনো একটা ঘটনা বলছি তাহলে তোমরা বুঝতে পারবে ওদের কি ঘটনা যে একবার উসিনর দেশের রাজা একবার উসিনর দেশের রাজা যুদ্ধক্ষেত্রেতে প্রাণ দিয়েছে প্রাণ মরে গেছে তাতে কি হলো উসি নেশের রাজা যে রাজার সঙ্গে লড়াই করছিল আর কপালে ছিল সেদিন সেদিন তাকে একবারে ভেতরে ফালি করে শেষ করে দিয়েছে উসিনর দেশের রাজা যখন যুদ্ধক্ষেত্রে প্রকীর্ণ ক্রেস চুল ফুল একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে হাত পা ঠ্যাং ছড়িয়ে পড়ে রয়েছে তখন সেখানে তার রানীরা এসে কাঁদতে আরম্ভ করলেন আয় গো রাজা তুমি কোথায় গেলে অসিন আর দেশের তুমি রাজা তুমি চলে গেলে তোমার অভাবে সব প্রজারা সব অনাথ হয়ে গেল আমাদের কি গতি হবে তুমি একটু চিন্তা করলেন যেমন ভাই বিলাপ করে যেমন ভাই বিলাপ হয় আর মুসলিম ভাইদের কেসটা অন্য তারা আবার ভাড়া করে নিয়ে আসে কাঁদার লোক কাঁদার লোককে ভাড়া করে ওরা ভাড়া করে আমি তাদেরকে কোন এ কটাক্ষ করার জন্য আমি তাদের ভালোবাসি অনেক মুসলিম ভাই আমার ভালোবাসার পাত্র আছে তারা মরে গেলে তারা কাঁদতে পারে না তারা আবার কাঁদের লোকের ভাড়া করে যে যত বেশি কাঁদতে পারে তার তার পেমেন্ট তত বেশি পাবে কত কাঁদতে পারিস দেখবো এবার সেখানে বাড়ির কাছে এসে ও গো মা গো করে কাঁদতে যত বাড়ির কাছে আসবে বেশি করে কাঁদনা হ্যাঁ এদের মধ্যে এটা আছে এদের কি জানি কি সিস্টেম আমি তো প্রথমবার শুনে হেসে কুটি পাটি মহারাজ ওরা হায়ার করা লোক নিয়ে আসে কাঁদবার জন্য তাই না সে আবার কি কান না কেঁদে কুটি পাটি আমরা হেসে কুটি পাই কেঁদে কুটি যে যত কাঁদবে সে এত কেঁদেছি আমার এই মাই না এই টাকা দিলে বেশি করে দাও এরকম সেখানে দেখা গেল হিরণ না বলছে। দেখো এই পত্নীগুলো এসে কাঁদছে তখন যমরাজি মহারাজ সেখান থেকে অবতীর্ণ হলেন বাচ্চারূপে ছোট্ট একটা শিশুরূপে এলো এসে ওই মাগুলে সামনে বলছে এই তোমরা কাঁদ্য কেন এই দেখো আমি বাচ্চা আমার মা বাবা নেই কেউ নেই এখন আমি কেউ শুকে আছি তোমরা কাঁদ্য কেন এত বড় বড় বলে দেখছো না আমাদের স্বামী মরে গেছে কোথায় এই তো এই তো পড়ে রয়েছে নিয়ে যাও বল না এর ভেতরে আত্মা ছিল তুমি বুঝবে বাচ্চা তুমি আর বাচ্চা যে চৌ বাচ্চা জানে না তোরাই বাচ্চা বলছে বলছে এ তো আত্মা চলে গেছে ভেতর থেকে ও আত্মা চলে গেছে তো ভালো কথা বললে তুমি আত্মা যে চলে গেছে সেই আত্মা যার জন্য তাহলে আত্মার জন্য কার্য তাহলে আত্মাকে আগে দেখেছিলে কি স্বামী যখন প্রকট ছিল দেখেছিলে না এখন মরে গেছে দেখেছো আত্মাকে তো দেখা যায় না আর দেখা যায় না ধরো কার্য কেন যদি শরীরটাকেই স্বামী মনে করো তার ঘরে নি যাও এই তো পরে রয়েছে যাও এইসব তত্ত্ব উপদেশ দেওয়ার পরে তোর মা গুলো কান্না বন্ধ করলো প্রতিদেবতাকে পুড়িয়ে জলে স্নান করে তারপর বাড়ি গেল এই উপদেশটা হিরণ্য কশিবু অসুর তার থেকে উপদেশ পেলো কারা যে তার মা তার পুত্রবধূ এত সুন্দর উপদেশ করলো অপূর্ব সুন্দর উপদেশ আর তারপর বলছেন উপদেশেতে দেখো नित हिमाबंधनमिंग देखो जत लिंग शर संगे तुम्हारे सम्बन्ध थे तुम्हार जन्म मरणे माला चले तो हिरण्यकशिबे जावत लिंगान नीत ही आत्मा तबत्कर्म निबंधनम তত বিপর্যয় হোক ক্লেশ মায়া যোগ অনুবর্তা যতক্ষণ তোমার এই সুক্ষ দেহ লিঙ্গ শরীর যখন ভঙ্গ না হবে ততদিন পর্যন্ত তোমার বিপদ থাকবে মা তোমার কে পুত্র কে কার পুত্র কে কার অথচ নিজে কিন্তু সত্য থেকে হরিকে পেলে পিণ্ডি ছটকা এদিকে উপদেশের বেলা বলছে পর উপদেশে পণ্ডিত আর নিজে বুঝতে পারছে না একটা মরণ ছিল হয়েছে সেটা ভাবতে পারছে না একে বলে অসুরের শিক্ষা বলে শাস্ত্রও বিচার করে অসুরও রাবণ এত বড় পণ্ডিত ছিল তথাগত বুদ্ধের সঙ্গে বলে আমাদের কেশব গোসীমায় লিখেছে। মায়াবাত বিচার করতে হাসত ও যুক্তি দিচ্ছে রাবণও যুক্তি দিচ্ছে সব এত বড়ো পণ্ডিত ছিল বলে পরবি পণ্ডিত কিছু লাভ নেই তারপরে বলছেন দেখো একটা যে কথাটা আমি আগেও বলেছিলাম বলছেন মা একটা লুগ্ধক লুক্ধক কী করেছে যমুবাজ বলছেন এটা তিনি বলছেন কি জমরাজজি এসে যে উপদেশগুলো দিয়েছেন তার অন্তর্গত এটা পড়ছে কিন্তু উপদেশ তো ওই করছে তো বলছেন যমরাজজি মহারাজ যখন ওই মাগুলোকে উপদেশ করছিল উপদেশ করবার সময় তিনি বাচ্চা বয়স পাঁচ চার পাঁচ বছরের ছোট্ট বাচ্চা চার পাঁচ বছরের বলছে আমার মা বাবা নেই আমি জঙ্গলে থাকি আমার তো কোনো কান্না নেই আর ভগবানের দৃষ্টি আছে যাই হোক বলছে একটা লুব্ধক অর্থাৎ ব্যাগ ওই জঙ্গলের মধ্যে ফাঁদ পেতেছে বলে কি সুন্দর উপদেশ দিচ্ছে দেখো একটা জঙ্গলের মধ্যে ফাঁদ পেতেছে সেখানে পক্ষী শাবকগুলোকে ধরবে সেখানে একটা কুলিঙ্গ এই যে কুলিঙ্গ মিথুন সেখানে ছিল আর তাদের বাচ্চাও আছে এখন হয়েছে কি সেখানে ওই পত্নী যেটা বলে সে খাদ্য খাবার আনতে এখানে গেছে এখানে গিয়ে কোনো মতে ওই লুপথকের ফাঁদে পড়েছে অর্থাৎ ওখানে ভালো খাওয়ার দেখেছে বলে আর কোথায় দৌড়াদৌড়ি করবো দুপুরে রোদে এই খাওয়া নিয়ে দিয়ে দেবো ও জানে না এটা হচ্ছে ফাঁদ ওখানে বলতে আটকে গেছে ওখানে গিয়ে আটকে পড়ার পর চিঁ চিঁ করছে আর চি করলে কি আর চিচিং ফাঁক হয় আলি বাবার চালিশ চিঁ চি চিচিং ফাঁক আর তা বললে কী মন্ত্রটা যেন ছিল আলু ফাঁক পটল ফাঁক ঝিঙে ফাঁক কি কী খুলছে না হায় রাম হা আল্লাহ রাম তো বলবেন হাল্লা এ খুলছে না আমার দন কিছু চাই না আমাকে ছেড়ে দে কেন আগে তো বলেছিলে চাই চিচিং ভাগ আর হলো না ভুলে গেছে সেরকম ভাবে মৃত্যুর পর্বানা এখানে দেখা গেল সে এখন বেরোবার চেষ্টা করে বেরোতে আর সেখানে পেরিয়ে এবার কুলিঙ্গ দেখছে ও আমার পত্নী আমার পত্নী ওই ফাঁদে আটকে গেছে হায় সব্বনাশ এ বাচ্চা কাচ্চা কে মানুষ করবে তাই তো এই যে বাচ্চাগুলো যে রয়েছে এ তো ওই মানুষ করবে আমি কি করে মানুষ করব। म वाँदते आरम्भ कर लो किा जाए शेषकाले गजे ओई फादे गा पत्नी हाँ पत्नी करते करते निजे गई झारलो से लुबधक क्य करलो नहीं निल खाचार मध्य और बाच्चाटा तो कथा नहीं हाथ दिए नहीं निल बैस तिल्ट चले गलो लुबधकर पाल्लैं पड़ने परी है वास्तविक पक्षे माया মায়া যোগ অনুবর্তাতে এটার প্র্যাকটিক্যাল মায়া তোমাকে ছাড়বে না এই মায়ার একটা প্রভাব দেখালো কিভাবে মানুষ বিপদ হতে পারে এখন হিরণ্য কশিবু দিন রাত চিন্তা করছেন রাজ্য রাজধানী শাসন করছেন আর সমস্ত জগৎ তার স্বর্গমত্ত পাতাল তার বলি অর্থাৎ উপহার নিয়ে আসে প্রণাম করে বাবা কোনোরকমভাবে এর পেছনে লাগা যাবে না বললে তো মুশকিল এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে তিনি রাজ্যশাসন করতে লাগলো রাজ্যশাসন করতে করতে তার কিছু সন্তানের জন্ম হল সন্তানের মধ্যে প্রহ্লাদ একটা সন্তান হলেন তার মধ্যে প্রহ্লাদ অনুলাদ সংলাদ অনেকগুলো পুত্র তার মধ্যে প্রহ্লাদ এক পুত্র এখন প্রহ্লাদ বাচ্চা এই যে আবির্বাবু হয়েছে তো বাবা চিন্তা করলেন ছেলেটাকে তো শেখাতে হবে তো কক্ষর গোমাংসু থাকলে হবে না তো দৈত্যরাজ আছেন দৈত্যরাজ শুক্রাচার্য সুক্রাচার্য কাজে গেছেন তো সুক্রাচার্যের ছেলেগুলোও তো শিক্ষিত বিরাট শিক্ষিত কর্মকাণ্ডে নিঃণাত কর্মকাণ্ডে নিঃণাত সেই জন্য দুই ছেলে ষণ্ড এবং অমর্ক তাদের কাছে গুরু গৃহে পাঠিয়ে দিয়েছেন পাঠশালায় পাঠশালায় পাঠিয়ে দিয়েছেন ছেলেটাকে যেন ভালো করে শিক্ষা দীক্ষা দেয় আর ঠিক আছে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন এখন ওষুধের শিক্ষা হলো কি ওষুধ শিক্ষা কী কী ধর্ম অর্থ কাম এ তিনটে ওষুধদের শিক্ষা হলো ধর্ম কোনো মতে একটু এক করতে পারে ধর্ম তারপরে তার ফলে অর্থ পাওয়া যাবে আর অর্থের ফলে যে অর্থ পাওয়া গেলে কামভোগ করবো তো এখানে খুব মনোযোগের সঙ্গে এটা বিচার করা দরকার হিরণ্যাক্ষ হিরান্যাকশিপু বা তখনকার দিনে যে অসুরগুলো ছিল তারা যে ধর্ম অর্থ করে যে কামভোগ করতো তারও একটা অত্যন্ত বৈশিষ্ট্য ছিল তারা যে কাম ভোগ সেটা এখনকার দিনের অত্যন্ত নিচু মানুষগুলো যেরকম পশুর মতো ভোগ করে সেরকম নয় আমার কথাটা বোঝা গেল। তাদের ভোগের মধ্যে ডিগনিটি ছিল তারা ভোগ করতো হিরণ্যাক্য হিরণ্যকশিপু হিরণ্যকশিপুর মানি হলোই কামিনী কাঞ্চন হিরণ্যকশিপু এই কথাটা মানই হলো কামিনী কাঞ্চনের উপরে বসে রয়েছে তাই তো তো এদেরও এরাও যে ভোগ করতো বিভিন্ন ধরনের ওষুধ ছিল ছিল না তাদেরও ভোগের একটা প্রসিডিওর ছিল স্বাস্থ্য বিচার করলে পাগল হয়ে যাবে এখনকার লোক যারা নিজেদেরকে জেন্টেলম্যান বলে মনে করে তারা নিজের মাথায় বজ্রাঘাত করে অবাক হয়ে লজ্জিত হবে যে এত বড় বড় অসুর ছিল তারা সেই ওষুরগুলো তাদের কত ভোগের কত টেকনিক ছিল যেন কুকুরের মতো ভোগ করত না এখনকার মানুষ যেভাবে করলেই হল কি তখন তা না তার একটা ডিগনিটি ছিল অসুরগণে যাই হোক এসব প্রসঙ্গ অনেক চলে যাবে সেখানে করতে গিয়ে দেখা গেল হিরণ্য কশিপু এবার ছেলে নিজের ছেলেকে পাঠালো কিন্তু বাচ্চাটা একটা অন্যরকম বাচ্চা হয়েছে বাচ্চাটা কোনোরকম এভাবে খেলাধুলা বেশি পছন্দ করে না ভাই বসে থাকে কী সব চিন্তা করে আসলে এ বাচ্চাটার জন্মকাহিনী এটা পরে প্রহ্লাদ বলেছে। বলেছেন প্রহ্লাদ যে ছেলেগুলো বন্ধুগুলো বলছে আচ্ছা আমরা তো খেলাধুলা করি তোমার দেখি যে খালি এসব গম্ভীর জ্ঞান তোমার করতে গিয়ে হলো তখন এটা উপদেশে বলেছে আমার পূর্বের কথা এটা আমি যখন আমার মায়ের গর্বে ছিলাম যখন দৈত্যরাজ অর্থাৎ আমার পিতা যখন তপস্যায় চলে গেছিলো দীর্ঘদিনের তপস্যা সেই তপস্যার সময় রাজ্যে অরাজকতা হয়েছিল ইন্দ্র আদি সবাই এসে যা রাজা নেই তো আর কি তখন অত্যাচার করেছিল তখন আমার মাকে ইন্দ্র ধরে নিয়ে চলে গেছিলো ইন্দ্র যখন তাকে ধরে নিয়ে যাচ্ছে তখন মাঝখানে তখন নারদমোহন নারদজি মহারাজের সঙ্গে দেখা হয়েছিল নারদজি মহারাজী এই রাজন এ কী পরপত্নীকে ধরে নিয়ে যাচ্ছ বলে মনিবার আমি অন্যায় কিছু করব না আমি ধরে নিয়ে যাচ্ছি এই কারণে এর গর্ভেতে অসুরের বীর্য রয়েছে এ সর্বনাশ করবে তো আমি আমি যখন কার্যসিদ্ধি হয়ে যাবে আমি ছেড়ে দেবো আমি কিছুই করব না বলে সর্বনাশ পাগল হয়েছো তুমি এর গর্ভে রয়েছে সাক্ষাৎ অনন্তের অনুচর তাই নাকি বলে এর গর্ভের রয়েছে অনন্তের অনুচর মহাভাক্ত তাই নাকি শিগগিরই ছাড়ো তখন নারদের কথা সবাই মান্য করে পরিক্রমা করে দণ্ডবোধ করে চলে গেলে নারদজি মহারাজ দেখলেন এ তো অসহায় নারী কোথায় যাবে কে মারধর করবে এখন রাজা তো বদমাশ ছিল আর তার প্রতিশোধ নিতে পারে বলে চলো মা তুমি আশ্রমে থাকবে আশ্রমে মাকে একটা ব্যবস্থা করেছি ওখানে থাকে নারদের হরিকতা শোনে কখন নারদজি তো বেশি বেশিরভাগ সময় বাইরে থাকেন তো আসেন হরিকতাও সমান অনেক তত্ত্বজ্ঞান উপদেশ করা লাভই হল কিন্তু অসুরের স্ত্রী কয়াধু স্ত্রীটা কার অসুরে তো অসুরের কি চিত্তবৃত্তি স্থির থাকে কয়াধুকে যত উপদেশ করেছেন কয়াধু কিছু বুঝেছে কিছু বোঝেনি মাথা থেকে সব বেরিয়ে চলে গেছে এত তত্ত্ব উপদেশ করেছেন কেউ যদি জানতো তাহলে ভগবানকে পেয়ে যায় কিন্তু কয়াধু নারী আর তার উপর আবার অসুরের পত্নী অনেক চিন্তা তার আমার স্বামীটা কোথায় গেল এখন ফিরে এলো না এত বছর হয়ে গেল কত চিন্তা এখন সেক্ষেত্রে তার হলো কি সেই তত্ত্বজ্ঞান সেল লাভ করল কিন্তু সেটা তার পাত্র ছিল না তত্ত্বজ্ঞানটা যে লাভ করবে পাত্রতে রাখবে সেটা হলো না কিন্তু তার গর্ভে যে সেই পুত্রটা ছিল প্রহ্লাদ তার কিন্তু পাত্রতা আছে সেই গর্ভে থেকে সেই উপদেশগুলো শুনে নিয়েছে গর্বে থাকাকালীন অবস্থা সব গুরুদেবের সব উপদেশ সমস্ত তার একেবারে হৃদয় থেকে রেখে দিয়েছে তখন যখন জন্ম হয়েছে তখন তার এই এইরকম জ্ঞান উপদেশ নারজ্জার গুরু তো বাচ্চাগুলো বলছে তোমার এরকম ভালো বুদ্ধি কোথা থেকে হলো গো আমাদের তো হয় না এই গুরুতে আমাদের এইসব কথা বলে না তুমি কোথা থেকে পেলে তখন তার পূর্ব কাহিনী বললো আমি মাটা মাতার গর্ভে ছিলাম তখন আমার গুরুদেব নারজ্জি সব কথা বলেছিলেন ও তাই নাকি হ্যাঁ তাই জন্য আমি জানি আর তোমরাও শোনো আমি যেগুলো বলছি সেগুলো শুনলে তোমাদের মঙ্গল হবে ও চিন্তা করো না অসুর এবার অসুর রাজ এবার চিন্তা করলো ভালো করে এতদিন শিক্ষায় পাঠিয়েছি আর আমার ছেলে আমার বোধহয় বলে লাট সাহেব হয়ে এস ও ভালো শিখেছে লেখাপড়া শিখেছে ওদের লেখাপড়া মানে হচ্ছে ও ধর্ম অর্থ কাম লক্ষ তো নয় ধর্ম ধর্ম সামান্য করে ধর্ম করে ধর্ম কর্ম অসুরও করে সবাই করতো করতো না ওই যে তোমার সবাই করতো বানাসোরও করতো তারপরে তো ওই ওই যে ওই যে কি নাম যেটা জড়াছন্দ জড়াছন্ধ সবাই ধর্মকর্ম সবাই করতো কৃষ্ণকে মানবে না কৃষ্ণকে মানবে না ধর্মে ধর্ম মূলমহি ধর্ম মূলম বিষ্ণু এটা মানবে না ধর্মকর্ম করবে যাগযজ্ঞ করবে সবই করবে আবার কৃষ্ণের দুর্বা পা পথ কোথা থেকে এসছে ও সঙ্গে লড়াই করু হ্যাঁ ভিতু কোথাকার কৃষ্ণকে বলছে আবার যোগ্য করে ও মিষ্টি দাবি করবে আবার কৃষ্ণের লেখা লাগাল দেবে কোথায় কাপুর কোথাকার আমার ভয় তো পালালো এর সঙ্গে যুদ্ধ করব না আমি আর এ দেখছি এ তো রোগা এই এই যে দেখছি এই যে শরীরটা ভীমকে দেখাচ্ছে ঠিক আছে লড়লে এ পারে কৃষ্ণ কি লড়াই করবে তাই তো কৃষ্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আর কি লড়াই করবে তোর মতো ছুঁচোর সঙ্গে ঠিকই তো কথা কথাটা ঠিকই বলছে ও বলছে সরস্বতী ওর মুখে প্রশংসা করছে আমরা দেখবো বলছে ঠিকই কিন্তু ওটা সরস্বতী মানেটা আমাদের কাছে এখন তাকে করার পর হলো কি এই রকমভাবে তাকে নিয়ে এলো বলে বাহ ছেলে আমার ভালো শিক্ষা করেছে ছেলে এবার তাকে নিয়ে এসছে সন্ডা বল রাজন রাজন ছেলে ভালো শিখেছে এবার তা আপনি দেখুন কি কী শিখেছে ছেলেকে কোলে নিয়ে বলছে বাবা কী শিখেছ তুই এখন একটু এতটুকু বাচ্চা হট করে যে বলে ওই নাম বল অমুক বল ভয় পেয়ে যাবে তাই সোজা একটু বাচ্চার জন্য ঘাবড়ায় না বাবা তুমি কী শিখেছ গুরু গুরু গিয়ে আর গুরু গিয়ে বলেছে আর ও তো গুরু গিয়ে কথাটা ঠিকই প্রহ্লাদ তো মিথ্যে বলবে না প্রহ্লাদের গুরু হলো নারদ আর ওর বুদ্ধি হলো গুরু হচ্ছে স্বর্ণমার্ক তো প্রহ্লাদ মিথ্যে কথা বলছে না প্রহ্লাদ চিন্তা করলো আমাকে বলছে গুরুর কাছে কী শিখেছো গুরু তো আমার নারদ যা শিখেছে তাই বলবো ভাবে বলতে আরম্ভ করলো অপূর্ব কথা সেখানে বলছেন तत्साधुमे सौरवी प्राइन तत्साधुमे हे सौरवर्ज देहधारी जीवे पक्षे अपनी जो भलो मनो करो कि शिखेच तो शिखे यहीजन बोल प्रहलाद তৎসাধ মনে অসুর হে অসুরবর্জ দেহী নাম সদা সমুদ্িগ্ন হরিমাস পিতা বলছেন না বল যে হে অসুর বর্জ হে অসুর শ্রেষ্ঠ আমি এটাকেই মনে করি ভালো যে এই যে গ্রহের চাপেতে কাউ শনি একজন যে মহায় আমার বড় শনি আমি তো খুব ভালো হয়েছে কপাল খুলেছে শনি ভালো শনি ধরে তার তো হরিভন হবে হ্যাঁ হরিভজন হবে হনুমানজি মহারাজ বলছিল আছে শনির্দশা বল কখনই আসতে বলোকে এক্ষুনি আমার মাথায় আন শনি আছে শনি হলে যাবে রাম রাম রাম করতে পারবো সুবিধা হবে জয় রাম রাম জয় জয় রাম হনুমানজি বলছে আমরা হচ্ছে বড় হনুমান আমরা ভয় পেয়ে যাই যেই শনির্দশা ধরবে অ্যাস্ট্রোলজার কাছে ছুটল আরে মহারাজ আমাদের খুব সময়টা খারাপ যাচ্ছে স্বামী আমার যা ব্যবসা করছি সব লস আপনি কাজ করুন এক কিছু ব্যবস্থা করুন বিচার করে দিয়ে দিল নীলা পড়বে পিন্ডি এই পড়বে সেই পড়বে সব দিয়ে দিল। ও একেবারে হাসিতে গদ হয় আর কোনো চিন্তা নেই এবার পাথর পড়ে যার চিন্তা কী পাথরেই রক্ষা করবে আমার কিন্তু কপালে যা আছে তাই তো হবে চাই হোক পাথরে কিছু প্রোটেকশন অবশ্যই হয় অ্যাস্ট্রোলজি মিথ্যে নয় তো এখানে যখন এরম বলল তখন তাতে হিরণ্য ঘুষি অবাক হয়ে গেল হরি এইসব বুদ্ধি কোথা থেকে হলো তৎসাধু মনে হে অসুরবর্জ দেহিনাম সদা ধিয়া সমদ্ভ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহা অসৎগ্রহগুলো যখন জীবকে পীড়ন দেয় তারা যে কষ্ট পায় সংসারে দুঃখ পায় সেই অবস্থা থেকে এই হিত্য আত্মপাতম আত্মপাত স্বরূপ আত্মপাত স্বরূপ এই গৃহমন্ধকূপ অন্ধকূপ যেখানে ভগবানের নাম নেই সাধু সমাগম নেই সেটাকে বলে অন্ধকূপ বলা গৃহম অন্ধকূপ সেইখান থেকে ছেড়ে গিয়ে বনমগত হইয়া হরিমাশ্রায় হরিকে আশ্রয় করা ভালো মনে কর কি হরিমাস আবার সেই হরি কথা আমার ছোট ভাইটাকে তোর কাকাকে মেরে ফেললো এই শয়তান কোথা থেকে শিখল হ্যাঁ হরি মেরে ফেলেছে আমার ছোট ভাই তাকে আবার সেই শত্রুর কথা বলে তৎ সাধু মনে হেসো এই উপদেশ এইটা শিখেছিস তুই স্বর্ণমার কোকে রে কি শিখেছ কি শিখেছ আমার ছেলেটাকে রাজন বিশ্বাস করুন আমি তো এইসব শিখাইনি তাহলে কী শেখালে ছেলে এইসব বলছে কেন ছেলে কোথেকে বলছে আমি তো জানি না রাজন বিশ্বাস করুন আপনার রাগ করবেন না রেগে হয়তো গলাইটাই কেটে দিল তরাল করে দুম করে বলা যায় না অসুর তো অসুর তো রেগে গেলে গলা কেটে দিল রাজন আপনি মাফ করবেন আমরা শেখাই নি তাহলে কোথা থেকে শিখলো সেইটি তো আমার আমাদেরও চিন্তা লাগছে এক কথা শিখিয়ে আনলাম আর এক কথা বলছে যাই হোক যাও নিয়ে যাও ছেলেটাকে ভালো করে শেখাও ভালো করে শেখাও মানে ওই ইকোনমিক্স শেখাতে হবে ইকোনমিক্স অর্থনীতি রাজনীতি অর্থনীতি এগুলো শেখাতে হবে পলিটিক্যাল সায়েন্স যেটা পরে আমাদের ছেলেপেলেরা কি নিয়ে পড়েছি ওর পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়েছি খুব ভালো চিস রাজনীতিবিদ হতে পারবি তারপরে অর্থনীতিবিদ হতে পারবি এইগুলো তো অসুরের কী শিক্ষা এটি তো রাজনীতি অর্থনীতি এগুলো তো শিক্ষা এগুলো শিক্ষা দিতে হবে এখন দৈত্যরাজের ছেলে দৈত্যরাজ এই ছেলেকে পাঠিয়ে দিল বলে যাও নিয়ে যাও ভালো করে শেখাও ছেড়ে গিয়ে নিয়ে গেলো এখানে নিয়ে গিয়ে প্রহ্লাদকে বলছেন প্রহ্লাদ বা প্রহ্লাদ কোথা থেকে এটা তুমি বললে আমরা তো এইসব তোমাকে শেখাই নি কোথা থেকে এইসব শিখেছ তুমি হ্যাঁ নিজের চেষ্টায় হয়েছে নিজের চেষ্টা শিখলে নাকি পরে চেষ্টায় হ্যাঁ এটা পরে প্রশ্ন করেছে অবশ্য আরেকবার যখন আনা হলো তাকে আমি একবারে বলে দিছি। আরেকবার যখন শিক্ষা তরঙ্গ চড়িয়ে যখন আবার আনা হলো তখন কোলে নিয়ে এরকমভাবে মায়েরা যখন ঘ্রাণ আঘান করেন মাথাটায় গন্ধ শুকলো আদর করলো আবার চোখে জল পড়ছে অসুরের কতদিন ছেলেটাকে দেখিনি ছেলেটা আমার গুরু গিয়ে ছিল কী খেয়েছে কে খেয়েছে কত কষ্ট রাজন এবার জল ফেলছে হীরণ্যকুশু জল ফেলছে চোখে আবার স্নেহেতে মুখটা মাথাটাকে ঘ্রাণ নিল নিয়ে আদর করছে কলে বাবা হিরণ্যকুসু বলছেন প্রহ্লাদ অনুচ্ছতম তা তো স্বাধীতম কিঞ্চিত উত্তমম এইবার তুমি যে শিখে এলে शिक्षार मध्य भलो किस तुम्हें प्रहल्ल प्रहल्ल अनुच्चतम स्वाधीतम किंचित उतम जेटा तुम भलो मन करो जी शिखे सरम कि प्रहलद महाराज आर कलेी से शुरू कर दिले से नारद जी महाराज शिक्षा आज शुरू कर दिलें मान असुरे कि खाली हमारे पक्षे तो भलोने बोल सकते प्रहलाद महाराज बोलणम की अर्चनम बंदनम दास्यम सक्षम आत्मनिवेदनम पुसार पिता विष्णु भक्तिश्चेन लक्षण क्रिए तो भगवती अध्या तमने अदीतमोत्तम এটা শুনে হিরণ্যকশের একেবারে মাথা ঘুরে গেলো কী এ আবার তো সেই একই কথা বলছে সবন কীর্তন বিষ্ণু স্মরণ পাদ সেবন নববিধা ভক্তির টোট নববিধা ভক্তির সব কথা বলে দিলেন নববিধা ভক্তির যে অঙ্গর জব বললেন তাতে বলছেন এই সব যদি কৃষ্ণের প্রতি অর্পিত হয় गुलो भक्ति गुलो तो भगवती अध्यायम भगवान जजित पंसार्पित नवलक्षणा शुने तो एकेचंड क्रोध हो पृथिवी का लाल चोख देखे लोकी का आरम्भ करल गुरुपुत्र गण के बोल ए এ কোথা থেকে অসারক অসারং গ্রাহিত বালো মাম অনাদৃত দুর্মাতে দুষ্ট তোমরা তোমাদের কাছে শিক্ষার জন্য আমার ছেলেটাকে পাঠা না গোল্লায় পাঠালো ছেলেটা গোল্লায় গেল কি শেখাল এসব অসার বস্তুগুলো কি তুমি শেখালে অসার বস্তু কোথায় তুমি অর্থনীতি শেখাবে ইকোনমিক্স শেখাবে পলিটিক্যাল সায়েন্স এসব শেখাবে রাজনীতি এই সব শেখাবে তো তুমি কোথায় এইসব শিখিয়েছ হরিভক্তি এ মানুষে করে মানুষে করে সত্যি তো হরিভক্তি কি মানুষে করে চিন্তায় পরে গেল গুরুত্ব বলছেন রাজন আপনি রাখ করছেন আপনার ক্রোধ বিশ্বাস করুন ন মত প্রণীতম নণীতম সুত বদত্তি এস তবে ইন্দ্র সত্র নৈসর্গিক ইয় মতিরস রাজন নিজ মনুম কদদাস মমান আমাদের উপর এরকমভাবে আপনি চোটপাট করবেন না এত ক্রোধ করবেন না বিশ্বাস করুন আমরা শেখাই নিয়ে এসব ন মতপ্রণীতম নপরপরিতম আর আমাদের কাছে কেউ আসার সম্ভাবনাই নেই যদি মনে করেন আপনি তোমরা শেখাও নি তাহলে কেউ নিশ্চয় কাকে ঢুকিয়েছ তোমাদের পাঠশালায় বলছি কেউ ঢোকে না আমাদের পাঠশালায় মাছই ঢুকতে পারে না ওষুধরা ছাড়া কে ঢুকবে কেউ ঢোকে না আমাদের পাঠশালায় কে ঢুকবে ওষুধ ছাড়া কেউ ঢোকে ওখানে কেউ ঢোকে কি করে যে ছেলেটা শিখলো সেটা শুনুন এটা নৈসর্গিক ইয়াম্মীর রস সারা যান এ স্বাভাবিকই এর ভেতর থেকে এটা কোথা থেকে শিখলো আমরাও জানি না ও তাকেও না হয় বলে হ্যাঁ নৈসর্গিক ইয়াম্মতি রস রা যান এর যে মতিগতি এটা আমরাও বুঝতে পারছি না কোথা থেকে হলো প্রহ্লাদ মহারাজকে এবার প্রহ্লাদ মহারাজ যখন জিজ্ঞাসা করলো নারদ नारद जिज्ञासा करद जीने गुरुपुत्र की हलो यही कथार उत्तर दीदी प्रहलाद महाराज बोल गुर गुरुगण जो रही दुई गुरु तिज्ञसा जी कोथाथ पेले गुरु नईवम प्रतिप्रक्त भूयह आसुर सुतम अमते कुतो मती। हे बाबा, बाचा, तुम्ही ना सुने एटा सुनले। से समय प्रहलाद महाराज बोल नो बापे तीह व्रत नम आद गांत पुनः पुनः चर्वित जाने बोल मण कृष्ण परतो सतुवा हरिभक्त प्रसंग हरिभक्त प्रसंग कोरो मत आसते मतिर ना कृष्ण पर कृष्णा कृष्णा तो गृहव्रत धारणकारी जा हरिदे मती हे तब जानें ना तीर शेखा ये मतिर ना कृष्ण पर तो शतवा मिथो विपदे तो गृहव्रता नाम তারা নিজেদের মধ্যে প্রচেষ্টায় কোনো জড়জগতের গুরু বা কোনো লোক শিখিয়ে দেবে এটা হতে পারে না অদান্ত গোভের বেশ্বতাম তামিশ তারা তো নিজেরেই অন্ধকারে রূপে রয়েছে অজ্ঞানে আর যে জিনিসটা যেমন চর্বিত চর্বাণাম মানে হচ্ছে যেটা কোনো রসকস নেই সেই সংসারে সেই জিনিসই চিবচ্ছে বুঝলাম তার উদাহরণ একটা একটা কুকুর দীর্ঘদিন দীর্ঘদিন খায় নাই একটা কুকুর দীর্ঘদিন খেতে পায় না ভালো করে দু একদিন সে একটা শুকনো হাড় পেয়েছে গরুর হার সে হাটটাকে নিয়ে গিয়ে আই আই করে চিবচ্ছে ভালো করে বসে এবার ও চিবাচ্ছে মুখ থেকে কেটে গেছে রক্ত হচ্ছে কুকুরটা যত চিবচ্ছে ওর মুখ থেকে ওর মুখ থেকে রক্ত বেরোচ্ছে ও মনে করছে বা বাবা এত রস আছে এর মধ্যে হ্যাঁ এটা আরো ভালো বাসি করে চিবচ্ছে ওর ক্ষত বিক্ষত হয়ে গেছে ওটার মধ্যে কিচ্ছু নেই কিন্তু ও মনে করছে এই যে একটা টেস্ট আসছে রক্তের এটা তাহলে এই হাট থেকে আসছে সেরকম সংসারী জীবের যে সংসারের যে হারচীবনের মতো আই আই যাচ্ছে কিছু নেই আসল কিছু নেই সেইটি প্রমাণ দেওয়ার জন্য এটা বলছেন তারপর যে সমস্ত উপদেশগুলো হয়েছেন সেটা রেস্টলেস মন নিয়ে শোভন করা উচিত নয় অপরাধ হবে প্রহ্লাদ মহারাজ চরণে নৃসিংহদেবের চরণে নতে বিদু সার্থ গতিমি বৈষ্ণু দূরা যে বহিরমান হন্ধাথন্দী রনীয়ম তৈতন্ত মুরুধা নিবধ্যা বাঞ্ছা কল্প কৃপা সিদ্ধ বৈশ পতি পাবিষ্ণু দো